Önemli, शेरके आकबर मान शुदू सरक ना सरक्रकार केसगर शेर के आकबर बड़ सरको कारण जगुल। इमान थके छोटे कारण ईमान जाए কবিরা গুণা হয় তাও করলে আল্লাহ মাফ করে দেন কিন্তু যেমন উনি তাবিজ দেন এটা তাবিজ দিলে বড় সেরেক হয় না এটার মধ্যে ছোট আছে বড় সেরেক আছে তাবিজ দেওয়ার সময় উনি মনে করেন যে তাবিজেরই ক্ষমতা আছে তাবিজের পাওয়ার আছে তাবিজে কাজ করে তার পিছন পড়া যাবে যদিও তার এটা সেরে শেরকে আসগর কিন্তু যদি শেরকে আকবর করে তারপরে সে নবিসামকে সব জায়গায় হাজির নাজির মনে করে যে আল্লাহ রসুল এখানে আছে সব জায়গায় আছে এটা শেরকে আকবর আল্লাহ আর বান্দা এক হয়ে যাওয়া আল্লাহ আমার ভিতরে ঢুকে যায় আমি আল্লাহর ভিতরে ঢুকে যাই এই ওয়াহাদাতুল আকিদা এটা শের কে আকিদা এটা বিশ্বাস করে তার পিছনে চলাত না এরকম যেগুলো শেরকে আকবর সেটা সে দিচ্ছে না সহিদিসের বিরোধিতার কারণে না সে দিচ্ছে না তার মাজাবের বিরোধিতার কারণে সে কিন্তু অন্তরের থেকে সহিদিশ বিরোধী না সে বিরোধী হইলো সে তার ইমাম এটা এই হাদিস গ্রহণ করে নাই সে কিন্তু অরিজিনালি নবিসাল্লামের হাদিসের বিরোধিতার কারণে করতেছে না এজন্য তার পিছনে হবে কিন্তু অরিজিনালি যদি সে হাদিস বিরোধী হয়ে যায় হাদিসে পালন করতে দেওয়া যাবে না তাহলে সে